এই পরিবেশিত হবে পৃথিবীর আল্লা রসুল সাল্লামের জীবনকে বুঝতে চাই তাহলে আল্লাহ রসুলের আগমনের আগের সময়টা কেমন ছিল সেটা বোঝা জরুরি কেন না আল্লাহ আর ইসলাম ছাড়া সবকিছু হল জাহেলিয়া আর জাহেলিয়া মানে অন্ধকার আমরা আলোর উপস্থিতি তখনই কদর করতে পারি যখন আমরা অন্ধকারকে অনুভব করি তাই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সিরা জানার সময়ে তৎকালীন আরব ও বিশ্বের অবস্থা সম্পর্কে জানাটা জরুরি সিরা সিরিজের তৃতীয় পর্বে আজ আমরা প্রাক ইসলামিক যুগের রাজনৈতিক অবস্থা এবং কিছু ঘটনা জানার চেষ্টা করব আল্লাহ ইসলাম পূর্ববর্তী সময়টার সারাংশ পাওয়া যায় রসুল্লাহ সাল্লু আলাই বলেন আমার রব আজকে আমাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাকে আদেশ করেছেন যে বিষয় সম্পর্কে তোমরা জানো না সেটা হলো।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 অল্প কিছু মানুষই এক আল্লাহর ইবাদত করত মানুষের বিশ্বাসে শেরখ রীতিমতো সিংহাসন গেড়ে বসেছে আরবের মুশ্রিকটা মাটি দিয়ে মূর্তি বানাত আর সেসবের পূজা করত আর বলতো এই মূর্তিগুলো তাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে অর্থহীন বিশ্বাস আর আচার সর্বস্বতা ছিল আরবের পোতলিকের ধর্ম সমগ্র আরবে কয়েকটা ধর্ম প্রভাবশালী ছিল তার মধ্যে ইহুদিরা ছিল এমন এক জাতি যারা মুখে অনেক ধর্মীয় বিধিবিধানের কথা বললেও তাদের অন্তরে ধর্মের কোনো প্রভাব ছিল ছিল না, তাদের ধর্ম পালন নিজেদের তারা ধর্ম পালন করত অন্তরে তা করার ছাপ ছিল না ইহুদি ধর্মীয় নেতারা ছিল নীতিহীন দুর্নীতিপরায়ণ রোমান সাম্রাজ্যের প্রভাবে তারা সত্যিকারের দিন থেকে দূরে সরে এসে নানা রকম কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করে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 পোত্তলিকরা মনে করত মূর্তি হল আল্লাহ ও তাদের মাঝের মাধ্যম আর খ্রিস্টানরা বিশ্বাস করতে শুরু করল তাদের ধর্মযাজকরা আল্লাহ ও তাদের মধ্যে মাধ্যম তারা ইসা আল্লাহ ঐশ্বরিক গুণাবলী আরোপ করে আর এভাবে তাদের তাও হিদ নষ্ট হয়ে যায় এবং তাদের বিশ্বাস শির্ক দ্বারা দূষিত হয়ে যায় তবে হাতে গোনা কিছু অল্প খ্রিস্টান ছিল যারা ছিল তাও হিদে বিশ্বাসী আরও ছিল ইরানের মাজুসি তারা উপাসনা করত আগুনের তারা দুই খোদায় বিশ্বাস করত ভালো বা কল্যাণের ক্ষোধা এবং খারাপ বা মন্দের খোদা। ভারত এবং মধ্য এশিয়ায় হিন্দু ও করত। অর্থাৎ শুধু আরব নয় সমগ্র বিশ্ব ছিল সিরকের অন্ধকারে নিমজ্জিত আর এই অন্ধকারের ঘন ঘটায় আল্লাহ রসুল সাল্লিম এলেন আলো হয়ে রাজনৈতিক অবস্থার কথা বলতে গেলে।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 তাদের অধীনে ছিল ইরাক ইরান বাহরাইন কুয়েত ওমান আরব আমিরাত ইত্যাদি তবে তাদের রেখা কখনোই স্থির ছিল না কখনো তাদের সাম্রাজ্য নতুন অঞ্চল দখল করত কখনো অন্য কোনো শক্তি তাদের অঞ্চল দখল করে ছিনিয়ে নিত এই দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলে আসছিল দীর্ঘ সময় ধরে কখনো পারস্য ছিল এগিয়ে কখনো রোমান রোমানরা গিয়ে। শাম অঞ্চল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 সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী ছিল তার এই দুই কোরাইশরাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেছিলেন মুতা ও তাবুক এই দুটো যুদ্ধ ছিল রোমানদের সাথে পারসিকদের সাথে যদিও আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের সময়ে কোন সামরিক সংঘাত হয়নি তাদের সাথে যুদ্ধের সূচনা হয়েছিল খোলাফায় রাশি দিনের সময় এই দুটো শক্তি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দুই পরাশক্তির সাথে মুসলিমরা ব্যাপকভাবে যুদ্ধে লিপ্ত হয়েছিল আল্লাহ রসুল সাল্লা ওফাতের ঠিক পর এখন জানা যাক আরব কারা কোথা থেকে আরব জাতির উদ্ভব হল জাতিগতভাবে আরবদের তিন ভাগে ভাগ করা যায় প্রথমত আল আরব আল বা বা প্রাচীন আরব কোরআনে যে আদ ও সামুদ জাতির কথা বলা হয়েছে যাদের কাছে হুদ ও সালিহ আলহ সালুসাল্লামকে পাঠানো হয়েছিল তারা ছিল আরব আল বাঈদাহ কোরআনে উল্লিখিত ইয়েমেনের সাবারাজ্যও ছিল আরব আল বাঈদা তবে তাদের এখন কোন উত্তর সুরী নেই ইসলামের আগমনের পূর্বেই এই আরবরা পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় দ্বিতীয়ত আল আরব আল আরিবা বা কাহতানি আরব এদের পিতা হল ইয়ারব এবং ইয়াসজুব এবং কাহতান মূলত ইয়েমেনের রাজার ছিল কাহতানি আরব আরবের দক্ষিণ দিকে এদের বসবাস এবং তৃতীয়ত আল আরব আল আদনানি। তাদের বংশীয় ধারা শুরু হয়েছে আদনান নামের এক ব্যক্তি থেকে তারা বিশুদ্ধ আরব ছিল না বরং তাদের সাথে অনারবদের মিশ্রণ হয়েছে আল্লাহ রাসুলসাল্লাই ছিলেন আদনানি আরব আরবের উত্তরে আদনানি গোত্রগুলো থাকত ইসমাইল আলাইস্লামের যে বংশধারা সেখান থেকেই একটি ধারা হল আদনানি আরব আর আরবদের ইতিহাসের কথা বললে ইব্রাহিম আলাহাল্লাম মক্কায় জনবসতি এবং জমজম জমজমকুপের ইতিহাস চলে আসে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 তারপর কিছু না বলেই সেখান থেকে উল্টো পথে হাঁটা শুরু করেন হাজারা আলাহিসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার স্বামী তাদেরকে রেখে যাবেন কিন্তু তিনি এটা আশা করেননি যে এইরকম জনমানবহীন মরুভূমি মাঝে তিনি তাদেরকে এভাবে ফেলে চলে যাবেন তিনি স্বামীর পিছে পিছিয়ে গিয়ে প্রশ্ন করেন ইব্রাহিম আপনি কি আমাদেরকে এখানে ফেলে রেখে যাচ্ছেন এখানে না আছে কোনো জনবসতি না কোনো ফল ফসল ইব্রাহিম আলাহাইসাল্লাম চুপ করে রইলেন তার স্ত্রী আবারও সেই একই প্রশ্ন করল ইব্রাহিম আলাহাল্লাম কোন উত্তর দিলেন না তৃতীয়বার জিজ্ঞেস করা হলো। তখনও তিনি নিশ্চুপ হাজারা আল্লাহ প্রশ্ন করলেন তবে কি আল্লাহতালা আপনাকে এই নির্দেশ দিয়েছেন এবার উত্তরে এলো হ্যাঁ হাজেরা বললেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আল্লাহালাই আমাদের দেখাশোনা করবেন তিনি আমাদের কখনোই অবহেলা করবেন না হাজেরা জানতেন যদি আল্লাহ তালার আদেশে ইব্রাহিম আলাহিস্লাম তাদেরকে এমন জনমানবহীন অঞ্চলেও রেখে যান তবুও দুশ্চিন্তার কোনো কিছু নেই কেননা আল্লাহ তালাই এই আদেশ করেছেন আল্লা তাল্লাহার উপর তার এই বিশ্বাস আছে যে আল্লাহ তালাই তাকে দেখে রাখবেন যদি সে আদেশ হয় এরকম নিরিবিলি স্থানে এক বসবাস করা তবে সেখানেও আল্লাহর হেফাজতের চাদর তাদের ঘিরে রাখবে ইব্রাহিম আলহ্লাম চলে গেলেন তিনি অনেক দূর চলে গেলেন যে তার স্ত্রী ও ছেলেকে আর দেখা যাচ্ছিল না তখন কাবার দিকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহ তালার কাছে একটি দোয়া করেন এই চমৎকার দোয়াটি কোরআনে ইব্রাহিম আছে উকি মুসল রিউকি মুসল তল মিন সিতুকু গুমিন হে আমাদের রব আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে অনরবর উপত্যকায় আবাদ করেছি হে আমাদের রব যাতে তারা সালাদ রাখে। আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে রেজিক প্রদান করুন ফল ফলাদি থেকে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে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 सबशेषे से निजस्व स्वकियोंशी शुरू कर इब्राहिम आलामे दोआते पिरामिड उल्टो रूपे देखा जाह जाना सलाद कायम कर अर्थात प्रथम अग्राधिकार दिए आध्यात् चाहिद पूरण दोआा कर फजा आल अफ इतम मीना नास আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এখানে তিনি তার পরিবারের জন্য মানুষের অন্তরে ভালোবাসা গড়ে দেওয়ার জন্য আল্লাহ তাল্লার কাছে অনুরোধ করছেন এটি হল তার পরিবারের জন্য সামাজিক চাহিদা সব শেষে আল্লাহ তাল্লাহার কাছে তিনি যা চাইলেন তা হল রিস্ক অর্থাৎ তাদের সারের বৃত্তিও চাহিদা পূরণ ওয়ারজকোহম মিনাস্সামারাত তাদেরকে ফল ফলাদি দ্বারা রোজি দান করুন তবে এখানে এটাও লক্ষণীয় যে ইব্রাহিম আলাহিস্লাম তার আর শেষ অংশে শুধুমাত্র রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্যই অনুরোধ করেননি বরং এর সাথে ইবাদতের ব্যাপারটিও যুক্ত করে দিয়েছেন তিনি বলেছেন লা আল্লাহম যেন তারা সক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে ইব্রাহিম আলাহিসাম চলে গেলেন বিবি হাজেরার কাছে যে অল্প খাবার ছিল তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল আর ইসমাঈল আলাহিস্লাম তখনও ছিলেন দুধের শিশু হাজেরা তার শিশুকে বুকে দুধ খাওয়া ছিলেন কিন্তু সেই দুধ সময় শুকিয়ে গেল ইসমাইল প্রচন্ড ক্ষুধায় কাচ্ছে সন্তানের কান্না সহ্য করতে না পেরে মা খাদদের খোঁজে বের হলেন একটি পাহাড় বেয়ে উপর উঠতে লাগলেন এ পাহাড়ি পরে আস্তফা নামে পরিচিত হয়েছিল সেই পাহাড়ের উপরে উঠে একবার ডানে তাকান আবার বায়ে তাকান কিন্তু কাছাকাছি কোনো মানববসতি সন্ধান দেখতে পেলেন না এরপর পাহাড় থেকে নেমে উপত্যকা ফিরে এলেন কাপড় গটিয়ে এবার উঠতে লাগলেন আরেকটি পাহাড়ে পরবর্তীতে যা আলমারোয়া নামে পরিচিত হয় এই পাহাড়ের চূড়ায় উঠেও ডানে তাকাতে লাগলেন কিন্তু এবারও কাউকে দেখতে পেলেন না একদিকে পুত্র ইসমাইল প্রচন্ড ক্ষুদায় কাতরাচ্ছে অন্যদিকে মা হাজেরা কিছু পাওয়ার আশায় আসসাফা ও আলমারোয়া পাহাড় দুটির মাঝে ছোটাছুড়ি করছেন এভাবে ইতিমধ্যে সাতবার দুই পাহাড়ে ওঠানামা করা হয়ে গেছে সপ্তমবার তিনি যখন পাহাড়ের চূড়ায় উঠলেন তখন একটি আওয়াজ শুনতে পেলেন আওয়াজটি কোথা থেকে এসেছে তা বোঝার জন্য আশেপাশে তাকাতে লাগলেন হঠাৎ অবাক বিস্ময় আবিষ্কার করলেন যে শিশু ইসমাইল আলাহিসামের পায়ের কাছ থেকে আওয়াজটি আসছে আল্লাহ তাহার নির্দেশে জিব্রিল আলাহিসাল্লাম সেখানে জমজম কূপ খনন করে দিয়েছেন আর হাজার আলাই্লাম এই কূপের আওয়াজই শুনতে পেয়েছিলেন প্রচণ্ড খুশিতে তিনি পানির উৎসের দিকে দৌড়ে গেলেন মরুভূমিটি শুষ্ক ছিল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 ক্ষায় কাতর পুত্রের কষ্ট ও কান্না দেখে নিশ্চয় হাজেরা অনেক কষ্ট পাচ্ছিলেন তার বুক ভেঙে গিয়েছিল হয়তোবা তিনি কাঁদ ছিলেন কিন্তু তিনি ছিলেন একজন মুমিনা ও মুদা আল্লাহ জাল তাকে পরীক্ষা করছিলেন আল্লাহ আল্লাহালা তার জন্য এক মহা পুরস্কার ঠিক করে রেখেছিলেন কিন্তু হাজেরা তা জানতেন না তাই তিনি নিশ্চয়ই প্রচন্ড কষ্টের মাঝে ছিলেন বিবি হাজেরার এই ঘটনা বর্ণনা করার সময় রাসুল্ল সাল্লাম বলেছিলেন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 কিন্তু আমরা জানি না আল্লাহালা আমাদের জন্য কি ঠিক করে রেখেছেন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের মনে রাখতে হবে যে হাজেরাও এক সময় কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন আর সেই মুহূর্তে আল্লাহ তাহালার উপর তার অগাধ বিশ্বাসের কারণে তাকে দেয়া হয়েছে এক অসাধারণ প্রতিদান জমজম খুব সৃষ্টি হল মরুভূমিতে পানির অভাব দূর হল আর স্বাভাবিকভাবেই শুরু হল প্রাণের সমাগম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 যে মরুভূমিতে বৃষ্টি হয় না বললে চলে সে মরুভূমিতে বাদ দেওয়ার কারণে সারা বছর পানি সরবরাহ তৈরি হলো। পানির এই সহজলভ্যতা আরবের মাঝে এক বিশাল জাতির জন্ম দিল কোরআনে বর্ণিত আছে তাদের ব্যাপক সম্পদ আর চাষাবাদের কারণে তাদের ভ্রমণ করতে কোনোই কষ্ট হত না কেননা তারা বিভিন্ন জায়গা জুড়ে অনেকগুলো উপনিবেশ স্থাপন করেছিল তাই তাদের থাকা খাওয়ার কোনো জায়গার অভাব ছিল না কিন্তু এ জাতির লোকেরা আল্লাহ আল্লাহতালার অবাধ্য ছিল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 তারা জিজ্ঞেস করেছিল আমরা কি এখানে বসতি স্থাপন করতে পারি ছিল যোদ্ধাদের গোত্র আর তারা কিনা বসতি স্থাপনের জন্য এক মহিলার অনুমতি তোয়াক্কা করছে বিবি হাজেরা ছিলেন এমন এক মহিলা যার সাথে ওই সময় একমাত্র শিশু সন্তান ইসমাইল ছাড়া আর কোন পুরুষ ব্যক্তি ছিল না তারা চাইলেই হাজেরাকে সেখান থেকে এক ধাক্কায় বের করে দিতে পারত কিন্তু তারা বেশ ভদ্রতা করে তার কাছে অনুমতি চাইল হাজেরা বললেন ঠিক আছে তোমরা থাকতে পারো তবে আমার একটি শর্ত আছে আর তা হলো এই কূপ আমার অধীনে থাকবে ব্যাপারটা বেশ মজার তিনি ছিলেন একাকি এক মহিলা যার তাদের সাথে পেরে ওঠার কোনো ক্ষমতাই নেই আর তিনি কি তাদের সাথে দর কষাকষি করছেন আর শর্তারোপ করছেন যেখানে কিনা তারা চাইলেই তাকে সেখান থেকে হটিয়ে দিতে পারত যাই হোক জুরহুম গোত্র তার এই শর্তে রাজি হয়ে রসুল্লা সাল্লাম আলাই বলেছেন হাজেরা মনে মনে চাইছিলেন যেন এই গোত্র এখানেই বসত স্থাপন করুক তিনি চাচ্ছিলেন এখানে একটা জনবসতি গড়ে উঠুক কিন্তু এটাও চাচ্ছিলেন যেন বিষয়টা যথাযথভাবে হয় অবশেষে জুরহুম গোত্র জমজম জমজমকূপের নিকটস্থ এলাকায় বসতি স্থাপন করে আর এই এলাকাটি পরবর্তীতে মক্কা নামে পরিচয় লাভ করে ইসমাহিল আলাহ সাল্লাম তাদের মাঝেই বড় হয়ে উঠতে লাগলেন জুরহুম গোত্রের ভাষা ছিল আরবি ইসমাঈল আলাহিস্লাম সেটাও রপ্ত করে ফেললেন তার পিতা ইব্রাহিম আলাহাইসাল্লাম ছিলেন ইরাকের অধিবাসী আর সে সময় ইরাকে অন্য ভাষা চালু ছিল ইসমাইল আলাহিস্লাম জুরহুম গোত্রের এক মহিলাকে বিয়ে করেন আর সেখান থেকেই শুরু হয় রাসুল্ল সাল্লাইের বংশধারা সে সময় মক্কার রাজনৈতিক নেতৃত্ব জুরহুম গোত্রের হাতে ছিল পরবর্তীতে ইব্রাহিম আলাহিস্লাম মক্কায় এসে পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেন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 জুরহুম গোত্র চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই মক্কা শাসন ক্ষমতা চলে গেল বনুখোজাহর হাতে যদিও সে সময় ইসমাইল আলাহ ইসলামের বংশধররা সংখ্যায় অনেকগুণ বেড়ে যায় এবং অনেক গোত্রে বিভক্ত হয়ে সমগ্র আরবে ছড়িয়ে পড়ে মক্কায় একটিমাত্র শাখা গোত্র রয়ে যায় আর এই শাখা গোত্রটির নাম হলো কোরআশ অর্থাৎ ইসমাইল আলাহ থেকে উদ্ভূত গোত্রগুলোর একটি হলো কোরআশ তবে মক্কার কর্তৃত্ব তখনও কোরআশদের হাতে নয় বরং বনুখোজাহ হাতে ছিল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 দায়িত্ব। এই কাজগুলো সাধারণভাবে খুব আহামরি মনে না হলেও আরবে আল্লা তালার অতিথিদেরকে আপ্যায়ন করতে পারাটা অত্যন্ত সম্মানজনক একটি ব্যাপার ছিল এই দায়িত্ব লাভের মাধ্যমে হজ করতে আগত হাজিদের মেহমান দায়ের দায়িত্ব বর্তায় কোরআশের উপর তৎকালীন কোরাইশদের রাজনৈতিক পরিষদ আল নাদ কর্তৃত্ব কুসাই বিন কলবের হাতে ছিল আল নাদ ছিল অনেকটা বর্তমান যুগের সংসদের মতো তার হাতে আরও ছিল আল লিওয়ার নিয়ন্ত্রণ আল লিওয়া ছিল যুদ্ধের ব্যানার অর্থাৎ যুদ্ধ ঘোষণা দেওয়ার সর্বময় ক্ষমতাও ছিল কুসাইর হাতে এক কথায় বলা যায় যে কুসাই বিন কল ছিল তৎকালীন মক্কার ছত্র অধিপতি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 তাই লোকজন আল মুতালিবের সাথে এই অচেনা ছোট ছেলেটিকে থেকে ভেবেছিল সে বোধ হয় আল মুতালিবের দাস তাই তারা সাহেবাকে আব্দুল মুতালিব বলে ডাকতে থাকে আর এই আব্দুল মুতালিব হলেন রসুলের দাদা তার নাম ছিল সাহেবা কিন্তু লোকেরা মুতালিবের দাস ভেবে তাকে আব্দুল মুতালিব নামে ডাকতে শুরু করেছিল আব্দুল মুতালিব বা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দাদা ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত সবচেয়ে বিখ্যাত ব্যক্তি তার জীবনে তিনটা ঘটনা আছে যেগুলো কোরাইসদের ইতিহাসে খুব গুরুত্ববাহী এবং তাৎপর্যপূর্ণ সেগুলো নিয়ে আলাদা আরেকটা পর্বে বিশভাবে আলোচনা করা হবে আল্লাপাক কোরআনে বলেছেন ওলাকত ফিকুল্লি উম্মতের রসুলন আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি প্রত্যেক জাতির জন্যই আল্লাপাক নবী পাঠিয়েছেন এবং আরব জাতির জন্য নবী ছিলেন ইব্রাহিম আলাহ্লাম এবং তার ছেলে ইসমাইল আলাহিসাম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 কিন্তু ভিতরে হারাম এটা একটা পবিত্রতা উদাহরণস্বরূপ আপনি এই হারাম বেষ্টনীর ভিতরে কোনো স্বীকার করতে পারবেন না একটা হরিণ দেখলেন কিন্তু একে স্বীকার করা যাবে না এটা এখানে নিষিদ্ধ এবং এখানে কোনো গাছ উপড়ে ফেলা যাবে না এমন কি কোনো কারণ ছাড়া গাছ থেকে একটা পাতাও ছেঁড়া যাবে না আল্লাহ আল্লা সুবাহ সুরা আলহ ইমরানের সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন ওমান দখালাহুকান আমিনা যে এর মধ্যে প্রবেশ করল সে নিরাপত্তা লাভ করল এবং এই নিয়মটা আজও পর্যন্ত বহাল আছে ইসলামিক শরিয়াতে কোনো অপরাধীও অপরাধ করার পর যদি হারামের মধ্যে নিরাপত্তার জন্য আসে সে নিরাপদ কারণ এটা হারাম এবং জাহিলিয়াতের যুগেও আরবরা এই প্রথাটা পালন করে আসছিল ইভেন আব্বাস রাজিআল্লাহ বলেন জাহিলিয়াতের সময় আমরা দেখতাম কেউ তার পিতার খুনিকে দেখছে তা করতে কিন্তু তার একটা চুল স্পর্শ করবে না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 এই দৃষ্টিকোণ থেকে দেখাটা তাদের চিন্তাভাবনা অথবা তাদের এজেন্ডাকে স্যুট করে কিন্তু মুসলিম হিসেবে আমরা জানি এ সবই ইব্রাহিম আলাহাল্লামের প্রতিষ্ঠিত রীতিনীতি এবং রসুল্লাহ সাল্লা পৌত্তলিকতাকে নির্মূল করে ইব্রাহিম আলাহিস্লামের আসল আদর্শকে পুনরুজ্জীবিত করেছেন সুতরাং আরবদের নবী ছিলেন ইব্রাহিম আলাহ ইসলাম এবং তারপর ইসমাহিল আলাই এবং তাদের দাওয়াত ছিল তাও হিদের দাওয়াত তাহলে পৌত্তলিকতার সূচনা থেকে হলো।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 আর এভাবেই ইসমাইল আলাইস্লামের আনিত দিনের বিকৃতি ঘটে রসুল সাল্লাই বলেছেন আমি জাহান নামে আমর বিন লোহাইয়াল খোজাইকে নারী ভরি ছাতে ছাসরাতে চলতে দেখেছি কারণ সেই আরবে সর্বপ্রথম মূর্তি প্রচার প্রচলন করেছিল এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্নে এসে যায় কিভাবে মাত্র এক ব্যক্তির হাত দিয়ে আরবে শ প্রবেশ করল কয়েকটা পয়েন্ট এক সংকীর্ণ মানসিকতা কোরাইশ নেতা আমর এ লুহাই মূর্তি পূজা শিখেছিলেন আমালেকা জাতির কাছে ইংরেজিতে একে অ্যামেলকাইটস বলা হয়ে থাকে আমালেকা জাতি ছিল প্রচন্ড শক্তিশালী তারা ছিল সে সময়ের তথাকথিত সভ্যতার ধারক বাহক তাদের নিজস্ব সাহিত্য আর কালচার ছিল ছিল রাজনৈতিক ও সামরিক প্রতিপত্তি আর্কিটেকচার এবং ঐতিহ্য বলা হতো তারা ছিল অপরাজয় অন্যদিকে আরবরা তেমন কিছুই ছিল না মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন বলেছিলেন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 ইব্রাহিম এবং ইসমাইল আলাহামের সাথে আমর লুহাইয়ের দূরত্ব সময় হিসেবে প্রায় দুই হাজার বছর এই দীর্ঘ সময়ে মানুষের মধ্যে দিন ও ইলমের চর্চায় আস্তে আস্তে ঘুম ধরেছে তাও হেদের বোধ ভোতা হয়ে গেছে এবং এই কারণে আমর ইবিন লুহাই যখন মূর্তি নিয়ে আসলো, তখন কেউই বুঝতে পারল না এই মূর্তি পূজার মাধ্যমে তারা আদি পিতা ইব্রাহিম আলাহাইসাল্লামের আদর্শ থেকে ছিটকে পড়েছে আরবরা ইব্রাহিম আলাহাইসালামকে আদি পিতা মনে করত ঠিকই কিন্তু তার তাহিদের আদর্শ থেকে তারা ছিল যোজন যোজন দূরে যাই হোক আমরা জানতে পারলাম আরবে কিভাবে এবং কেন সেরকের উৎপত্তি হয়েছিল তবে এই সময়ের মধ্যেও আরো দুটি যে প্রধান ধর্ম আরবে প্রচলিত ছিল তা হলো খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম এদের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক ইসা আলা ছিলেন আল্লাহ রসুল সাল্লা আগে সর্বশেষ নবী তিনি হলেন সেই নবী যাকে হিরে ইসলাম খ্রিস্ট এবং ইহুদিবাদ এই তিনটি বড় ধর্মের মূল পার্থক্য রচিত হয়েছে মুসলিম উম্মাহা হিসেবে আমাদের উচিত খ্রিস্ট ইতিহাস সম্পর্কে জানা যেন আমাদের আগে সর্বশেষ উম্মাহ যে ভুলের কারণে পথভ্রষ্ট হয়েছে সেই একই ভুলে আমরা পা না দেই ঈসা আল্লাহ ইসলামের মৃত্যুর পরেই তার অনুসারীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় কে ছিলেন ঈসা কি ছিলেন ঈসা কেউ কেউ বলতে লাগলো তিনি ছিলেন আল্লাহর সন্তান কেউ বলতে লাগলো তিনি ছিলেন স্বয়ং আল্লাহ মানুষের বেশে মানুষের মাঝে এসেছেন কেউ নিয়ে আসলো আরো আরো আজব কিছু তত্ত্ব আর হ্যাঁ কিছু লোক ছিল সত্যের ওপর তারা বলল তিনি ছিলেন আল্লাহর রসুল অনেকগুলো দল আর উপদল তৈরি হলো ইসা আলাহ ইসলামকে নিয়ে মোটা দাগে দুই ভাগে ইসা আলাহিস্লামের অনুসারীদের ভাগ করা যায় এক দলকে ইংরেজিতে বলা হয় জুইস খ্রিশ্চিয়ান যারা বিশ্বাস করত এইসা ছিলেন একজন মানুষ আল্লাহর রসুল বাংলায় আমরা তাদের তাওহিতাদী খ্রিস্টান বলতে পারি কেননা তাদের বিশ্বাস আমাদের আকিদা বিশ্বাসের বেশ কাছে আর আরেকটি দলকে ইংরেজিতে বলা হয় পলিন খ্রিস্টান বা যাজক পলের অনুসারী খ্রিস্টান তারা বিশ্বাস করত এইসা আলাইসালাম ছিলেন আল্লাহর পুত্র যাজক পল দাবি করত সে ছিল এইসার অনুসারী আসলে এটা ছিল মিথ্যা দাবি সে নিজের মন গড়া কিছু বিশ্বাসকে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 আর রোমানরা ছিল সে সময় পৌতলিক তারা সে সময় মূর্তি পূজা করত মূলত ইসা আলাহিসামকে অস্বীকার করেছিল প্রথমে ইহুদি আলিমরা আর রোমানদের সাথে যোগ যোগসাজস করে তাকে মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী সাজায় এবং তাকে ক্রোশিদ্ধ করা ষড়যন্ত্র করে কিন্তু সেটা সফল হয়নি আল্লাহ আল্লাহতালা তার আগেই তাকে নিজের কাছে তুলে নেন যাই হোক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 সম্রাট কনস্ট্যান্টিন খ্রিস্ট ধর্মের বিকৃত ধারায় বিশ্বাস করেছিলেন তাওহিদের ধারায় নয় তিনি সেন্ট পলের বানানো খ্রিস্ট বিশ্বাস করেছিলেন ইসা আলাইসালামের আনিতে তাওহিদে নয় আর তাই তিনি তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম খ্রিস্ট ধর্মের অনুসারীদের নেতাদের ডেকে একটি কনফারেন্স ডাকেন সেটি নাইসিরিয়ার কনফারেন্স বলে খ্যাত সেই কনফারেন্সে তিনি পলেন খ্রিস্টিয়ানিটি অর্থাৎ পলের মতবাদকে অফিসিয়ালি খ্রিস্ট ধর্ম হিসেবে ঘোষণা করেন আর অন্য সব ধারাকে বাতিল হিসেবে ঘোষণা করেন শুধু তাই নয় অন্য ধারার খ্রিস্টানদের হত্যা করার হুমকি দেন যদি তারা পলের মতবাদে বিশ্বাস না করে এই ঘোষণার পর অন্য ধার খ্রিস্টানরা পালাতে শুরু করে তাও হিত বাদি খ্রিস্টানদের ধারা নিষিদ্ধ ঘোষিত হয় এতদিন ধরে খ্রিস্টানরা অন্য ধর্মের হাতে শোষিত হতো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 যারা সত্যিকার অর্থে এই ধর্মের প্রকৃত অনুসরণ করত পরবর্তীতে তারাই পুনরায় খ্রিস্ট ধর্ম পুনরুজ্জীবিত করতে সক্ষম হয় ঈসআ আল্লাহামের ধর্মের মূল বক্তব্য ছিল বিশুদ্ধ তাওহিদ সেই অনুসারীদের মধ্যেই একজন একবার ইয়েমেনে যান এবং সেখানে নাজরান নামের এক এলাকায় খ্রিস্ট ধর্ম প্রচার করা শুরু করেন সেখানে অনেক গোপনে এবং ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ চলে আসছিল ততদিনে কাব্বানাস আদ মারা যায় আর ইয়ে রাজা ছিল তার ছেলে জু নতুন এই ধর্মের কথা তার কানে গেলে সে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর অনুসারীদের ক্রোশবিদ্ধ করে হত্যা করে। মুসলিমে এই সংক্রান্ত একটি কাহিনী বর্ণিত আছে গল্পটি এক রাজা ও এক কম বয়সী ছেলেকে নিয়ে অনেক আলিম গল্পটিকে রাজা জু নওয়াজ এবং ইয়েমিনের তাহিদবাদী খ্রিস্টানদের ঘটনা হিসেবে বর্ণনা করে থাকেন ঘটনা এটি এমন এক রাজা ছিল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 এখন তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রকৃত পক্ষে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা ছাড়া কেউ উঁচু মর্যাদার অধিকারী হতে পারে না আল্লাহলা এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য মানুষদেরকে পাঠিয়েছেন আর সবাইকে তার নিজ নিজ যোগ্যতা অনুসারে পরীক্ষা করা হবে রসুল্ল সাল্লা আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীকরণ এরপর পর্যায়ক্রমে যোগ্যতা অনুসারে সবার পরীক্ষা নেওয়া হয়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 आल्ला तलार खतरे निजे जीवन उत्सर्ग करनासन्देह एक बैध क्या तब क्यों क्या क्या से बेपारे अवश्य विधि निषेध आन घटन देखा जा भावे मेरे फेला सम्भव ऐलेटी एक, एक महत्देश राजा ऐलेटर बोले पद्धति अनुसरण करल विस्मिल्ला रबर नामे यही कथा जनसमक्षे राजा तारिगे तीर निक्षेप करल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 বাচ্চাটির জন্য সে মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তখন সেই কোলের শিশুটি বলে ওঠে মা আপনি শান্ত হন কারণ আপনি সত্যের পথে আছেন আর এই কথা শুনে মহিলা চিত্তে আগুনে ঝাপ দেন রসুল্লাহ সাল্লাম আরো বলেন তিন জন শিশু আছে যারা অলৌকিকভাবে শিশু বয়সে কথা বলে উঠেছিল এই শিশুটি তাদেরই একজন সুরআল বুরুজে এই ঘটনাটা বর্ণিত আছে তাদেরকে জীবন তো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল কিন্তু বস্তুত তারা মৃত্যুর মাধ্যমে নতুন জীবন লাভ করেছে মনে হতে পারে যে এখানে রাজা বিজয় হয়েছে কিন্তু আল্লাহ তালা বলছেন ভিন্ন কথা তিনি বলেছেন জালিকাল আলিক ফজুল কবীর এটাই তো বিরাট সাফল্য সুরাবুরুজ আয়াত এগারো আল্লাহ কেন এমন একদল মানুষকে বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন যারা আগুনে পুড়ে মারা গিয়েছে প্রকৃত বিজয় দুনিয়াবি শক্তির বিজয় নয়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 এক সময় ইহুদিরা তাদের প্রচার করত যা তারা এখন করে না এভাবেই আরবে ইহুদি মতবাদের প্রসার ঘটেছিল আজকের পর্বের আলোচনা আমরা এখানে ইতিতে আনতে চাই আগামী পর্বে ইশা আল্লাহ আব্রাহার ঘটনা দিয়ে রসুল্লাহ সাল্লাই জন্মের ইতিহাস শুরু হবে ওয়াসাল আলাহ সঈদিনা মুহাম্মদ ও আল্লাহ আলহি ও আল্লাহুল্লাহি রবিলাম আসসালামাইকুম ওরহমুল রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org ডবল ডট অথবা ফেসবুক পেজ www.facebook.com ডব্লিউ অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ